والله وبركاته والسلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى عاله وسحبه أجمعين أما بعد قال تعالى وآتوا النساء صدقاتهن نحلة স্তফা সাল্লাহ আলিমুল্লামের প্রতি অনেক অনেক গরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ আলাইহি আল্লাহ আজকে আপনাদের সামনে মোহরানা বা মোহর যাকে আরবিতে সাদাখ বা সেদাক বলা হয় থাকে এর আরও কয়েকটি নাম আছে যাই হোক যেটা প্রচলিত সমাজে আমরা মোহর বা মহরানা নামে জানি তার সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি স্ত্রীকে বা যে মেয়েকে কোন লোক বিবাহ করছে করার সময় মহারানা দিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে আসছে বা এই নিয়ম বিবাহের সময় মহারানা নির্ধারণ করা কিংবা নির্ধারণ না করলে পরে নির্ধারিত করে নেওয়া অর্থাৎ স্ত্রীকে মহারানা দেওয়ার পর বিবাহ করা বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা একটা ইসলামের সুন্দর বিধানের মত এর মাধ্যমে মহিলার বা স্ত্রীর সম্মান প্রকাশ পায় ইসলাম যে মহিলাদেরকে সম্মান দিয়েছে সেই সম্মানের এটি একটি উদাহরণ এবং এটি একটি উপমা। ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের দিকে যদি দেখা যায় তাহলে সেখানে मेरे के किचू दी है यूरोप अमरिकार समाज एट देखा जाए आजकल भाग कर नहीं मे अर्धेक खरच दीबे और ऐले अर्धेक खरच दीबी मे कुित हो कि समस्या था मे स्वयं स्वामी के अफार कर पसार मालिक तबह कर এ সকল নিয়মের বিপরীতে ইসলামের সুন্দর বিধান হল যে একজন পুরুষ যখন কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে তখন সে যেন তাকে মোহরানা দেয় আর সে মহারানা সেই স্ত্রীর একটি বড় হক এবংটি প্রাপ্য এবং তার জীবনে ব্যক্তিগত বিষয়ে যা কিছু তার প্রয়োজন হয় সে সেই পয়সা করে দিয়ে স্বামীর মুখাপেখি না হয়ে নিজের ওই পয়সা করে দিয়ে সে সকল কাজ করতে পারে এটি একটি ইসলামের সুন্দর বিধানের কথা যেখানে একজন নারীর সম্মান আছে এবং যেখানে একজন মুসলিম স্বামী তার বড় একটা দায়িত্ব সে এই বিবাহের সময় পালন করে থাকে বন্ধুগণ আমরা জানব যে মহরানা দেওয়া মোহর দেওয়া এর বিধান কি ইসলামে একে কতখানি গুরুত্ব দিয়েছে কোন বিবাহে না দেওয়ার বিষয়টাকে ফোকাহলি বর্ণনা করেছেন করার সময় একটু মতভেদ করা হলেও প্রায় অধিকাংশ ফোকাহা এটা বলেছেন যে মহারানা দেওয়া হচ্ছে ওয়াজিব মহারানা দেওয়ার বিধান কি মহারানাটা বিবাহের শর্ত নয় মহারানাটা বিবাহের রুকুন নয় তবে মহারানাটা মহারানা দেওয়া হচ্ছে এই কারণে আল্লাহলা তোমরা মহিলাদেরকে স্বতস্ফূর্ত ভাবে দিয়ে দাও ও আতুল নিসা সাদুকাতহিনা নেখলা স্বতস্ফূর্ত মহিলাদেরকে কি দিয়ে দাও মহারা দিয়ে দাও ফাইনাল যদি সে সই কিছু তোমাদেরকে দিয়ে দেয় স্ত্রীকে মহারানা দেওয়ার পর স্ত্রী যদি চায় কিছু স্বামীকে ফিরিয়ে দেয় তাহলে আল্লাহ বলছেন ফকুলু হো হানি আমার তাহলে আনন্দের সহিত ঠিক করার মনে হয় আছে যা আগে ছিল তাই করে তাই তোমরা সেটাকে চার নম্বর আয়াত এই আয়াতে আল্লাহাবুল আরামিন মহিলাদেরকে মহরানা দিতে কি করেছেন আদেশ করেছেন তবে মহরানা দেওয়ার আদেশ করাটা প্রমাণ করে যে এই আদেশ হচ্ছে ওয়াজেবা এটা করা কি ওয়াজেব জরুরি অন্যদিকে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম যত বিবাহ করেছেন সকল বিবাহে মহারানা ছিল মহারানা ব্যতীত কোনো বিবাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেননি যেটা প্রমাণ করে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই কাজ আর এই সিরাতে সুন প্রমাণ করে যে বিবাহে মহারানা থাকতে হবে বা মহারানা যাওয়াটা কি আল্লা রসুল সাল্লা সাল্লাম সেই সাহাবিকে বলেন যে সাহাবের বাসায় মোহরানা দেওয়ার কিছুই ছিল না শেষ পর্যন্ত আল্লাহ রসুল সালি সাল্লাম তাকে বললেন ইল তামে সু খা খা দিয়ে দিন তুমি খোঁজো বাড়িতে গিয়ে খোঁজ করো যদি একটা লোহার আনটিও পাও তবুও সেটা নিয়ে আসো কারণ মোহরানার স্বরূপ সেটা দিতে হবে বোখারি শরীফ খাদেশ নম্বর পাঁচ হাজার তাহলে কি বোঝা যাচ্ছে যে মোহরানা দেওয়া হচ্ছে একটি ওয়াজেব বিধান মহারানা একজন স্বামী তার স্ত্রীকে দিবে এই বিধানটি হচ্ছে একটি ওয়াজেব বিধান এরপরে যে বিষয়টি জানান সেটি হল যে মহারানা পরিমাণ পরিমাণ কতখানি কত পরিমাণ আপনি মহারানা দিবেন টাকা দিবেন না পয়সা দিবেন না অন্য কিছু দিবেন এক লাখ দিবেন না এক কোটি দিবেন না এক হাজার দিবেন কি দিবেন না জমি জমা দিবেন এর পরিমাণটা কি সত্যিকার অর্থে অধিকের কোনো পরিমাণ নির্ধারিত নাই মানে আপনি বেশি কত দিবেন যত বেশি দিতে পারেন দেন এর উপরের কোনো কোনো লিমিট করা নেই যে আপনাকে সবচেয়ে বেশি মহারানা নির্ধারণ এত হবে এর বেশি হতে পারে না এরকমকরণ কোন নির্ধারিত শরিয়ার মাধ্যমে করা হয়নি বা আসেনি রুশ একজন বিচক্ষণ ফসলামিক পণ্ডিত বেদায়তুল মুশতাহিদ তার একটি বিশেষ ফেকার বই সেখানে তিনি লিখছেন লেস আখতারেহি হাদ মহরানার মহারানা নির্ধারণ করার উপরোক্ত কতখানি মহানা নির্ধারণ করতে হবে এর কোন এর কোন সীমারেখা নেই কিন্তু সর্বনিম্ন কত ধারণ করা যেতে পারে এই বিষয়ে আছে। বেশি যত দিতে পারে অসুবিধা নেই কম কতখানি মতভেদ আছে এবং শাহ আহমদ ইসহাক আবু সৌর এবং মদিনার ফিগন তারা বলেন যে সর্বনিম্ন কত দিতে হবে এটাও শরিয়ার মাধ্যমে নির্ধারিত হবে এটাও কি নেই সরিয়ার মাধ্যমে নির্ধারিত নেই তারা মনে করেন মা যা কুল্লোমা বলছেন প্রত্যেক ওই বস্তু যার দাম আছে যার মূল্য আছে এরকম জিনিস মহরানা দেওয়া যেতে পারে প্রত্যেক ওই বস্তু যার কি আছে মূল্য আছে দাম আছে এরকম বস্তু মহরানার জন্য কি করা যেতে পারে নির্ধারণ করা যেতে পারে যদিও তার পরিমাণটা কম হয় তাহলে কি কি জিনিসের দুনিয়াতে মূল্য আছে প্রত্যেক সমাজের মানুষই জানে যে তার বাড়িঘরের মূল্য আছে জমি জমার মূল্য আছে টাকা পয়সার মূল্য আছে সোনার উপার মূল্য আছে এমন কি ছোট ছোট মূল্যবান জিনিস আজকালকার যুগে একটা কাপড়েরও মূল্য আছে একটা মালা হারারও মূল্য আছে এমনকি তার জুতা চাপ্পলেরও মূল্য আছে তো এরকম যে কোনো মূল্যবান জিনিস সেটা মোহরানায় নির্ধারণ করা যেতে পারে আমরা পরে শুনব যে এর এই বিষয়ে সঠিক মত কি এই বিষয়ে সঠিক মত হল যে স্বামী ও স্ত্রী উভয়ে যে পরিমাণে যতটুকু মহারানায় রাজি হয়ে যাবে ততটুকুই মহারানা নির্ধারণ করা যেতে পারে স্বামী ও স্ত্রী উভয়ে যতটুকু যে পরিমাণ মহারানা নির্ধারণ করার কারণে নির্ধারিত করতে পারে বা করতে ইচ্ছা পোষণ করে যতটুকুতে তারা শান্তি বোধ করে সন্তুষ্টি জানায় ততটুকুই মহারানা নির্ধারণ করা যেতে পারে এমন কি সেই জিনিস মানুষের যেটা উপকারে আসে এরকম উপকারী জিনিস হলেই হল মানুষের উপকারে আসে এমন কোন বস্তু সেটা মহারানায় নির্ধারণ पारे, जो दियो तार, दाम मूल्य हम कमो है तबुओं सठीक जरा सब चे कम कहते मतभेद कर तरह क्यों बार दे हाम कमा क्यों खेजुरे आटी एक खेजुरे बीची, बीची परिणाम स्वर्ण होते रोप होते और कमे আর শেষ শেষমেশ কেউ বলেছেন একদের আহমের কম হবে না কিন্তু দেখা যাচ্ছে সাদ হাদিস হাদিসটি এসেছে স্পষ্ট সে হাদিসে বর্ণিত হয়েছে যে সেখানে সর্বনিম্ন কত নির্ধারিত করা হবে বা নির্ধারণ করা হবে সেখানে আল্লাহ রসুল সাল্লাহাম কিছু বললেন না বরং একটি সোভাদান দিলেন সে হাদিসটি হচ্ছে আল্লাহ রসুল্লামের জিনিস তিনি তার সাহাবীদের সাথে একত্রিত বসেছিলেন এরকম সময় এক সাহাবিয়া এক মহিলা সাহাবি কাছে এসে মজলিশের কাছে নিকটে এসে তিনি নিজের নফসকে আল্লাহ রসুলকে হেবা করে দিলেন এটা একমাত্র নবীকেই এই পদ্ধতিতে নিজের নক্স কোন মহিলা হেবা করতে পারে নচেত অন্য কোনো মহিলা কোনো পুরুষকে করতে পারে না হেবা করা মানে হচ্ছে এই सुलिस अल्लाह रसुल्लम अल्लाह रसुल्लाम के बला हल्क अल्लाह रसुल एक नजर तारिख देख लिखार पर आशाहजे माथा नीचे चुपचाप मजरिर चुपचाप এমন সময় একজন সাহাবি সেই মজরিস থেকে উঠে বলছেন আল্লাহ রসুল যদি আপনার বিয়ে করার ইচ্ছা না হয় তাহলে আমাকে বিয়ে দিতে যদি আপনি বিয়ে করতে না চান তাহলে আমাকে বিয়ে দিতে পারেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যাও তাহলে বাড়িতে যাও খোঁজ করো মহড়ানার কিছু নিয়ে আসো সেই সাহাবি বাড়ি গেল যাওয়ার পর খোঁজ টোঁজ করে ফিরে এসে বলছে আল্লাহ রসুল মহারণা দেওয়ার কোনো মাল সম্পদ আমার বাড়িতে নেই কিছু পেলাম না আল্লাহ রসুল বলেন যাও এবং খোঁজ করো যদি যদি লোহার একটি আংটিও পাও তবুও সেটা নিয়ে আসবে এ কথাটার মানে এটা নয় যে লোহার আংটি বলে তোমাকে মহানায় দিতে হবে এ কথাটার অর্থ হলে যে সর্বনিম্ন একটা কিছু জিনিস যার মূল্য আছে যেটা মানুষ ব্যবহার করে থাকে যেটা মানুষ मानसार उपकृत है लुंगी आई लुंगीटार अर्धेक महराना दी अल्लाह रसुल तुम्हें लुंगी अर्धेक दिए दाओ तबार की মানে সেই যুগের সাধারণ পোশাক সর্বনিম্ন স্তরের পোশাক যেটা এই হাদিস থেকে বুঝে যায় সেটা হল মানুষ দুটি কাপড় রাখত একটা লুঙ্গি হিসাবে পড়ত আর একটা চাদর হিসাবে যেটা হজের সময় আপনারা আমার পরে থাকে সেই যুগের নিম্ন স্তর মানুষ যারা সবচেয়ে গরীব দুঃখী মানুষ তাদের কাছে এরকম দুটি কাপড় থাকত অনেকের কাছে দুটিও থাকতো না মানে শুধু লুঙ্গিটা থাকতো উপরে চাদরের কিছু सुल आमा अच्छा तुम्हारे सुरा मुखस्त आल्लासूल सुरा मुखस्त आज আলা রসুল বলছেন যাও এই সুরাগুলি শিক্ষা দেওয়ার বিনিময়ে যে এমন বস্তু যা দ্বারা মানুষ উপকৃত হয় মানুষ লাভ উঠায় সেটা মহারানায় দেওয়া যায় অনুরূপ কাপড় চোপড় দেওয়া যায় এটাও বোঝা গেল যে শিক্ষাকেও যদি কারো স্ত্রী মূর্খ থাকে মূর্খ বললে একটু শব্দটা খারাপ মনে হচ্ছে যার কাছে জ্ঞান কম আছে যিনি বিষয়ের জ্ঞান নেই একজন স্বামী কিছুই নাই তার দেওয়ার কিন্তু শিক্ষা তার কাছে জ্ঞান আছে রিলিম আছে তাহলে সেই স্বামী বলতে পারে যে আমি তোমাকে এই জ্ঞান শিক্ষার বিনিময়ে তোমাকে আমি বিয়ে করতে চাই এবং এটাও মহারানা নির্ধারণ করা যায় তাহলে বুঝা যাচ্ছে যে সর্বনিম্ন ও কি পরিমাণ মহরানা হবে এটা ইসলামে নির্ধারিত করা নেই আর যখন নেই তখন বারোদের আহম দশদের আহাম চালানা সোনা এ সকলের মতো ভেদের কোন প্রয়োজন হয় না এটাই হচ্ছে সহিমত যে এমন কিছু জিনিস যার মূল্য আছে যার দ্বারা উপকৃত হওয়া যায় মানুষেরা উপকার পায় এরকম জিনিসের মাধ্যমে মহারানা নির্ধারিত করা ইসলামে বোঝা আমরা এরপরে যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে একজন পুরুষ যখন বিবাহ করবে তার উপর যে মোহরানা দেওয়াটা ওয়াজিব এই মহারানা বাদে অন্য কিছু যেগুলো দেওয়া হয় সমাজে সেগুলো কি দেওয়া জরুরি যেমন আমাদের সমাজে আমাদের সাধারণ সমাজে একজন মানুষ মহারানা দেয় মহারানার সাথে সাথে দেখা গেল যে এই স্ত্রীর জন্য শাড়ি এবং তার পোশাক যা পুরো লাগে গয়না গয়নাঘাটি যার যেমন মানুষের হয় এ সকল কিছু যে দেয় এগুলো কি দেওয়া জরুরি না দেওয়া জরুরি না। দেশের আচার হিসাবে দেওয়া যাবে কিন্তু ইসলাম এগুলো তার উপর জরুরি করেনি সেই কারণে একজন পুরুষের উপর যেটা জরুরি সেটা হলো মোহরানা দেওয়া বিবাহের সময় অন্য জিনিসগুলোর ব্যবস্থা করা এগুলা তার উপর জরুরি না সে চাইলে করতে পারে যদি বলে যে না আমি দিব না তাহলে সে তার উপর দেওয়া জরুরি নয় এখানে একটি কথা বলি আলোচনায় চলে আসলো। আমরা অনেকেই বিবাহের সময় যখন মহরানা নির্ধারণ করা হয় তখন টাকা পয়সাটাই মহরানায় দেওয়ার চেষ্টা করা হয় এত লাখ টাকা এত হাজার টাকা কিন্তু এই হাদিসের আলোকে কি প্রমাণিত হচ্ছে যে সকল ওই সকল বস্তু যেটা মূল্য আছে সেটা আপনি মহরানায় দিতে পারেন অর্থাৎ যখন বিবাহের সময় একজন মানুষ টাকা পয়সা মহরানা দিতে পারে তেমন কাপড় চোপড় গয়নাঘাটি গুলো মহরানায় দিতে পারে যদি কোন মানুষ টাকা পয়সা প্লাস স্বর্ণরূপ দুটাকেই মহরানা স্বরূপ ধরে তাহলে সেটাও ধরতে পারে এমন কি কেউ যদি কোন জমি কিংবা বাড়ি কিংবা আর কিছু মহরানায় দিতে চায় তাহলে সেও সেটা অবশ্যই যে কোনো জিনিস যেগুলোর মূল্য আছে সেটা একটাই জিনিস হতে হবে তা না শুধু স্বর্ণই হতে হবে মহারণা তা না আপনি স্বর্ণ রৌপ্য টাকা পয়সা সব মিলিয়ে বলতে পারেন যে আমি এতগুলো জিনিস মহারানায় দিব আমার কাছে দশ হাজার টাকা আছে এক ভরি সোনা আছে আমি এই দুটাই মহারানায় দিব এগুলো আপনি দিতে পারেন এবং এটাই মনে সম্ভবেন এই মহারানার একমাত্র মালিক হচ্ছে সেই স্ত্রী মহারানায় যা কিছু পাওয়া যাবে সে পাবে তার মালিককে তার মালিক হচ্ছে সেই স্ত্রী একটু আগে আমি বলছিলাম যে এরকম একটা পয়সা করে একটা মহিলার হাতে আসা বিবাহের সময় এটা প্রয়োজন আছে মহিলা স্বামীর কাছে সবকিছু চাইতে অনেক সময় লজ্জা করে যে ছোট মোট সবকিছু জিনিস আমার একটা দুল লাগবে আমার একটা ফুল লাগবে আমার একটা কিছু লাগবে কেমন করা যে স্বামীর কাছে সে চায় অনেকে লজ্জা করে যদিও সেখানে লজ্জার ব্যাপার না একজন ইসলামে প্রত্যেক নারীর ভরণ পোষণ একজন মুসলিম পুরুষের উপর ইসলাম জরুরি করেছে সেই কারণে কোন নারী যেন তার প্রয়োজনীয় জিনিস স্বামীর কাছে চাইতে ইতস্তত না করে তবে যদি কেউ করে বা তার যদি এরকম স্বভাবে থাকে তাহলে ওই সময় সে কোথায় টাকা পয়সা পাবে হয় ওর বাবার কাছে চাইতে হবে ভাইয়ের কাছে হবে কিন্তু যদি সে একটা মোটা টাকার বা মোটা পয়সার একটা যদি অল্প মালিক হয়ে যায় মহরানার মাধ্যমে তাহলে তার ব্যক্তিগত এরকম বিষয়গুলিকে সে কি করতে পারে সে নিজে নিজে সমাধান করতে পারে স্বামীর কাছেও চাইতে হতে পারে যদি পয়সা করি বেশি হয় বা এতখানি হয় সে তার মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য চালাতে পারে আজকাল জরুরি নয় যে মেয়েটাকেই ব্যবসা করতে হবে এমন অনেক পদ্ধতি আছে সেটা পদ্ধতি এটা বলার সময় না যে মেয়ে তার মূলধন লাগাতে পারে ব্যবসার খাতিরে এবং সেখান থেকে তার পয়সা করি বা ইনকাম আসতে পারে তো ইসলাম যেমন মহারানার হকটা দিয়েছে তেমন মহিলার জন্য এটা একটা সুবিধা তার জীবনযাপন করার জন্য তার স্বামীর বাড়িতে হোক বা আর পরে হোক এই মহারানার মালিক একমাত্র হচ্ছে সেই মহিলা বা সেই স্ত্রী তার ওলিরা এর মালিক নয় যতক্ষণে সে অনুমতি নেবে সে যতটুকু মহারানা পাবে মহারানার কোন অংশ যদি তার ওলিকে দিয়ে দেয় বা দেওয়ার সম্মতি দেয় তখন সেই ওলি সেটা গ্রহণ করতে পারে বা অলির জন্য সেটা বৈধ হবে তা আজ হবে না কিন্তু একমাত্র পিজা। বাবা যদি চায় তাহলে বিনা ইজাজতে সেই মেয়ের মহারানা নিতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে একজন সাহাবি এসে বলেছিলেন যে আল্লাহ রসুল আমার পয়সা করে আমার বাপ সব নিয়ে নিতে চায়। যা ইনকাম করে সব নিয়ে নিতে চায়। সব নিয়ে নেয় কি করব আল্লাহ রসুল বলেন সম্পদ তোমার পিতার জন্য তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য ইবনে মা যা হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি সহি দুই হাজার নম্বর হাদিস তাই পিতার এটা হক আছে যে তার সন্তানের ইনকামে সে বিনা অনুমতি দিয়ে নিতে পারে তবে হ্যাঁ যদি কোনো পিতার নিয়ত এরকম থাকে যে আমি আমার মেয়ের মহারানা বেশি করে নির্ধারণ করব যেন আমি বড় লোক হই আমি বেশি করে নির্ধারণ করব যেন যেন আমি অন্য ছেলেগুলাকে দিয়ে দিব আমার মেয়ের মহারানা নিয়ে অন্য সন্তানদেরকে দিয়ে দিব কিংবা ওর দরকার আছে মেয়ের তার দরকার বাদ দিয়ে অন্য কিছু করে দেব তাহলে এগুলো উচিত না অর্থাৎ পিতা তার সম্পদ থেকে কিছু নিবে তবে সেটা সুষ্ঠ রূপে হবে সহি ভালো রূপে হবে ভালো নিয়ত হবে সেখানে কোন অন্য ধরনের মন্তব্য বা অন্য খারাপ নিয়ত তার অন্তরে থাকবে না যদি কোন পুরুষ তার স্বামীকে তার যদি কোন পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় স্ত্রীর সঙ্গে মেলামেশ পূর্বে স্ত্রীর সাথে সহবাস করার পূর্বেই কি করে দেয় স্ত্রীকে তালাক দেয় তাহলে কি হবে তাহলে দেখতে হবে যে মহারানা নির্ধারিত ছিল না ছিল না স্ত্রীর সাথে সহবাসের পূর্বে যদি স্ত্রীকে কেউ তালাক দেয় তাহলে দেখতে হবে যে মহারানা নির্ধারিত ছিল না ছিল না যদি নির্ধারিত থাকে তাহলে নির্ধারিত পরিমাণের অর্ধেক তার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইনতাল্লা তমু হন না মিন কাবলে আন তামুসু যদি তোমরা তাদেরকে তালাক দেও তাদের সঙ্গে সহবাসের পূর্বে ওয়কাদ ফারুম লাহনা ফারিদা আর মোহরানা নির্ধারণ করে থাকো মা ফারুম তাহলে নির্ধারিত পরিমাণের অর্ধেক সেই স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে সুরা বাকারা দুশো সাঁত্রিশ নম্বর আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় আর কোন মহরানা নির্ধারিত না করা হয় से विवाह समाज मानुषारा निर्धारण ना महारणा निर्धारण ना करना के तफवीज बोला शरियत परिभाषा तफवीज बला महारणा जी निर्धारण ना थे पर निर्धारित करते क्योंकि विवाह आल्ला तारा কিন্তু কতখানি নির্ধারণ করতে হবে একটু পরে বলছি আল্লাহ তোমাদের উপর কোনো নয় তোমাদের উপর কোনো তোমরা কোন দাও তাদের সহবাসের পূর্বে আওতাও তাহনা ফারিদা কিংবা মহারানা নির্ধারণ করার পূর্বে তাহলে মহারানা নির্ধারণ করার পূর্বে তালাক দিলে সেই তালাকটা দোষনীয় নয় কিন্তু সেই মহিলার মহারানা নির্ধারণ হয়নি বলে কি তাকে মহারানা দিতে হবে না না তাকে মহারানা দিতে হবে কিন্তু কতখানি দিবেন বলছেন যে তার অনুরূপ যে সকল মহিলার মহারানা নির্ধারণ হয়েছে তার সমতুল্য তার মান সম্মান তার বংশ তার ফ্যামিলিতে যে সকল মহিলা আছে তাদের যেগুলো মহারানা নির্ধারণ হয়েছে সেরকম মহারানা তার জন্য নির্ধারণ করতে হবে এটাকে বলা হয় মোহরুল মিত্র তার মা তার খালা খালাকি যার যেটা নির্ধারিত হয়েছে ওই অনুযায়ী নির্ধারণ করতে হবে ইবনে জিজ্ঞাসা করা হয় যে এক মেয়ে তার বিবাহ হয়েছিল মোহানা নির্ধারণ হয়নি কতপর সে মারা গেছে এখন কি করতে হবে তিনি বলেন লাহা সেদা ও তার জন্য তার সমতুল্য তার মতো মহিলাদের যে মহারানা নির্ধারিত করা হয়েছে ওরকম তার জন্য নির্ধারণ করা হবে বন্ধুগণ এই মহারানা নগদ দেওয়া যায় যেটা সবচেয়ে ভালো এই মহারানা আবার রাখা যায় যেটাকে বলেন যে করে দেব আবার এই মহারানা কিছুটা ওই সময়ও দিতে পারেন আবার কিছুটা পরেও দিতে পারেন কিন্তু মহারানার হকদার যেহেতু স্ত্রী স্ত্রী যদি শর্ত দেয় যে না যতক্ষণে তুমি মহারানা আদায় না করবে অতক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে সহবাস করব না তাহলে এটা তার হক তাহলে এটা তার কি এটা তার হক এটা সে করতে পারে যে তুমি যদি পুরো মহারানা আদায় না করো ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে সহবাস করব না তাহলে সে এই শর্ত দিতে পারে কিন্তু শরীরত মহারানা নির্ধারণ না করেই বিবাহের জায়জ করা হয়েছে যেমন একটু আগে শুনলেন মহারানা যদি নির্ধারণ করা হয় তাহলে সেটা আপনি পুরোপুরি সেখানে দিতে পারেন, বা দিতে পারেন বা কিছুটা তখনও দিতে পারেন কিছুটা অন্য সময় একজন বিশেষ লেখক তিনি বলছেন আজমা আকুল যে আহ বা জ্ঞানীদের কাছ থেকে আমি যা কিছু শুনেছি জ্ঞানীদের কাছ থেকে যা শুনেছি তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন আন আন্নারিল যে একজন মহিলার এটা হক এটা তার অধিকার যে তার স্বামীকে তার সঙ্গে সহবাস করতে নিষেধ করবে যতক্ষণে তার পুরো মহর আদায় না করে এটা মহিলার হক কিন্তু আমাদের অনেক মহিলা তো এটা জানে না ও ভাবে যে আমাকে বিবাহ দিয়ে দিল তাহলে তো আর আমার উপায় নেই এখন তো আমার স্বামীর কাছেই সবকিছু সকল মাসলা জানতে হবে যতক্ষণ এই সকল বিধান কোনো মহিলা ক্লিয়ারলি না জানবে ততক্ষণ পর্যন্ত নিজের নিজের অধিকার এবং নিজের প্রাপ্য সম্পর্কে স্বামীর সাথে কথা বলতে পারবে না মহারানা যত সহজ হয় যত অল্প হয় তত বেশি ভালো কিন্তু কেউ যদি অধিক যত চায় মহারানা নির্ধারণ করতে চায় আর অত কোন ফখর বা কোনো কিব্র অহংকার না থাকে দিতে চায় তার কাছে পয়সা করে অঢ়লা আছে সেই কারণে ওঢেল মহারানা নির্ধারণ করতে যায় গ্যাস কিন্তু যত সহজ মোহরানা হবে এবং যত সহজে বিবাহ কম খরচে হবে এরকম বিবাহ বিবাহে আল্লাহ রসুল সাল্লাহ্লাম উৎসাহিত করেছেন আমাদের সালাফে সালহনের আমল ছিল এবং সেটাতে বেশি নেকি আছে আল্লাহ রসুল্লাম বলেন আদামুলা এবার আতান বরকতের দিক দিয়ে সেই মহিলা মহান আইসারো হামাতান যার মহারণা খুবই সহজ অল্প আদি স্ত্রীকে আহমাদ এবং বেহাকে বর্ণনা করেছেন মনে রাখবেন যদি কেউ কোনো মহিলা বা কেউ যদি মহারানা অধিক নির্ধারণ করতে চায় যেটা স্বামী বহন করতে পারবে না বা অখন এরকম করলে বিবাহের পূর্বেই স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসাটা নষ্ট হবে না পারবে ভালোবাসা নষ্ট হবে সেই জন্য যত সহজ হয় তত ভালো বন্ধুগণ এ ছিল মহারানা সম্পর্কে কিছু আলোচনা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের স্ত্রীগণের সাধারণ মহারানা কত ছিল ছিলোক রাম এ বিষয়ে বহাস করেছেন তাদের বহাসে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা মহারানা সাধারণ মহারানা যেটা সবারই একই ছিল তা না কিন্তু সমষ্টিগত দেখা গেলে যথেষ্ট মহারানা ছিল প্রায় সাড়ে চারশো দীড়হাম বা পাঁচশো দৃঢ়াম সাড়ে চারশো রোপের রোপ্য সোনা বা রৌপ্যের পয়সা যদি সাড়ে চারশোটা রোপ্যের সৈন্য চা মানে কয়েন জমা করেন তাহলে কতগুলা হতে পারে আল্লাহ রসুল প্রায় এতগুলো মহারানা প্রত্যেক স্ত্রীকে দিয়েছেন তার একটা সাধারণ ওজন গ্রামে বের করা হয়েছে প্রায় এক কেজি চারশো সপ্ত আশি গ্রাম মানে প্রায় দেড় কেজি রৌপ্যের যেটা দাম এতখানে আল্লাহ রসুল্লাহ সাল্লাম কি করেছেন তার স্ত্রীদেরকে মহারানা দিয়েছেন সেই যুগে চিন্তা করতে হবে যে মহারানা দেওয়ার তাহলে কতখানি গুরুত্ব আছে লাস্টের কয়েকটি কথা অবশ্যই বলতে হবে যে যে সকল বিবাহ উপলক্ষে যে সকল জিনিস বা যে সকল হাদিয়া এই মেয়েকে দেওয়া হয় সেটা স্বামীর পক্ষ থেকে হোক বা পিতা মাতার ঐদিক থেকেই হোক এই সকল জিনিসের মালিক একমাত্র সেই মেয়ে বা সেই স্ত্রী সে যতক্ষণে অনুমতি না দেয় ততক্ষণে পিতা মাতা যেন তার তাকে যে যারা ধাঁধিয়া দিয়েছে দান দিয়েছে সেগুলো যেন না নেয় কিংবা স্বামীও যেন যতক্ষণ পর্যন্ত না নেয় যতক্ষণ পর্যন্ত সেই মেয়ে বা সেই স্ত্রী তাকে অনুমতি না দেয় আমরা আলোচনার শেষ দিকে কিছু কথা বলতে চাই সেটা হলো এই যে আজ আমরা মুসলিম সমাজ ও মুসলিম বা পাশ্চাত্য সভ্যতায় সভ্য হয়েছে ইসলাম যেখানে মুসলিমকে মহারানা স্বামীকে দিতে বলেছে সেখানে আমাদের দেশে প্রচলন শুরু হয়েছে যে স্বামী স্বামীকে মহারানা দিতে হবে যেটাকে আমাদের দেশের ডিম্যান্ড ডিমান্ড বলা হয় বা পণ বলা হয় বা আরো অন্যান্য নাম বলা হয় যৌতুক এখানে যৌতুক বলা হয় এই সকল যতগুলো নাম এটা অনু ইসলামিক প্রথা এবং এখানে ওই সকল সমাজ থেকে সকল প্রথা এসেছে যেখানে মহিলাদের কোন দান দেওয়া হয়নি যারা মহিলাদেরকে পণ্য মনে করেছে যারা মহিলাদেরকে মর্যাদা দেয়নি সে কারণে তাদেরকে বিয়ে করবে তাদের সঙ্গে সহবাস করবে আনন্দ ফুর্তি করবে তা সত্ত্বেও তাদেরকেই আবার কি করতে হবে টাকা পয়সা দিতে হবে স্বামীকে এটা ইসলাম বলেনি এটা অনু প্রথা যারা মহিলাদেরকে এবং নারীদেরকে সম্মান দেয়নি তাদের কাছ থেকে এই এসেছে আজ দুঃখের বিষয়ে আমাদের মুসলিম সমাজেও কিছু মানুষ এসব প্রথা গ্রহণ করেছে এবং যৌতুক আর আছে যার যেমন চাকরি আছে তাকে তেমন পয়সা করে দিয়ে স্বামীর বাবা স্ত্রীর বাবা বা মেয়ে তার ঘরে আসছে এটা ইসলামের ইসলামের প্রথা না ইসলাম পুরোপুরি এটাকে অবৈধ করেছে আল্লাহ তালা কোয়ানে আমরা সতস্ফূর্ত ভাবে মহিলাদেরকে মহারানা দাও আর এখানে নয় চাপ দিয়ে মেয়ের কাছে দিক টাকা পয়সা বা ডিমান্ড আর যৌতুক নেওয়া হচ্ছে আপনারা দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ কতখানি মহানা দিয়েছেন সেই যুগেও কিন্তু আমরা এ সকল বিষয় থেকে সচেতন নেই দেশে অনেকগুলো স্বাধীনতার নামে স্ত্রী আর মহিলাদের সংগঠন দেখবেন বেলে এই সংগঠন আর ওই সংগঠন হাজারো সংগঠন তৈরি করেছে এরা যদি কোনই কাজ না করে আর দেশে শুধুমাত্র এই যৌতুক তোরার কাজটা করে তাহলে এটাই যথেষ্ট এই যৌতুকের সমস্যায় ডিমান্ডের সমস্যায় অনেক মেয়ের বিবাহ হচ্ছে না অনেক পিতা কেন মেয়েকে হত্যা করে দিচ্ছে কেন টেস্ট করাচ্ছে ভ্রূণ টেস্ট যে আমার স্ত্রীর পেটে কন্যা আছে মেয়ে আছে না ছেলে আছে এটাই কারণ তারা মনে করে যে মেয়ে হলে আমার উপর সমস্যা আসবে তাহলে এই সমস্যা জন্ম নিয়েছে এখান থেকে। আর সে কারণেই ভ্রণ হত্যা হচ্ছে তার মেয়েদের এবং কন্যাদের সম্মান দেওয়া হচ্ছে না এ সকল এনজিও আর যারা কাজ করছে তারা সকল কাজ বাদ দিয়ে যদি এটাই করে যে সমাজে আমাদের এই সকল এই সকল দেশের সমাজে এই ডিমান্ড প্রথা কোন রকমই চলবে না তাহলে ওটাই সবচেয়ে বড় কাজ হতে পারে আসলে তারা আন্তরিক নয় তাদের কাজে আন্তরিক নয় তারা খাঁটি নয় এ কাজের সাথে এই কাজ করে না বলে কারণ ওরাও যখন বিবাহ শাদী করে নিজের ছেলে পেলে তখন আবার তারা নেয় অন্যের কাছে। এরা আন্তরিক হয় সে কারণে এই প্রথা তুলে না এ প্রথা উঠাতে গেলে এবং এই সমস্যা দূর করতে গেলে অবশ্যই ইমান এবং ইসলামের বিধানের প্রয়োজন আছে নচেতনি হতে না। এখানে একটি মানুষের ভুল করে দিতে যে যদি কোথাও ডিমান্ড প্রথায় বিবাহ হয় যৌতুক কোথায় বিবাহ হয়ে যায় তাহলে বিবাহটা আরাম হয় না মানে বিবাহটা অবৈধ হয় না কারণ বিবাহের যেগুলো শর্ত আর যেগুলো রূপণ সেগুলো পাওয়া গেলে বিবাহ হয়ে যাবে বিবাহের যেগুলো রুকুন তার মধ্যে স্বামী স্ত্রী রিজাব কবুল এবং সেই বিবাহে ওলির প্রয়োজনীয়তা ওলির ওলি থাকা এবং সাক্ষী থাকা এটা থাকলে বিবাহ হয়ে যায় কিন্তু যারা ডিমান্ড নেয় যৌতুক নেয় চাপ দিয়ে এটা একটা হারাম পন্থায় হারাম পন্থায় হারাম মাল অর্জন করা হয় এটা তার জন্য খাওয়া হারাম এবং এই জিনিস নেওয়া হারাম কিন্তু তার বিবাহ সিদ্ধ বা বৈধ হয় সেই কারণে কিছু মানুষ বাড়াবাড়ি করে একটা ফতুয়া সমাজে চালায় সেটা হলো যে যারা মহরানা দেয় না যারা যৌতুক নেয় তাদের যে সকল বাচ্চা হয় আলা আলাদ হয় সেগুলো নাকি নাওজব হয়ে যায় বিবাহ সে যেই চুক্তি যে সর্বের মাধ্যমে করেছে সেই সেই সর্ব হারাম বলে তার সেই সকল টাকা পয়সা হারাম এর কারণে বাচ্চা কাচ্চা অবৈধ হয় হারাম হয় এরকম কোনো কথা বা এরকম কোন হতোয়া এরকম কোনো দলিল পাওয়া যায় না আমি একাডেমির একটি ফতুয়া এ বিষয়ে ভালো করে কালকে পড়লাম যেটা মক্কায় এদের বিশেষ অফিস এখনো আছে বিশ্বের যে কোনো যাবতীয় বড় বড় বিষয়ের সমাধানের জন্য সেখানে ফতুয়া পাঠানো হয় তারা ক্লিয়ারলি এ বিষয়ে ফতুয়া দিয়েছেন যে এরকম বিবাহ সিদ্ধ যদিও এইসব হারাম এবং ডিমান্ডের বিষয়ে তারা পুরোপুরি সেখানে মানে সতর্ক করেছেন এবং মুসলিম ওম্মদকে এবং বিশেষ করে উপমহাদেশের সকল আলেমাকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রথা দূর করার তারা এ দিয়েছেন আহ্বান করেছেন কিন্তু সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে এরকম বিবাহ হলে বিবাহটা সিদ্ধ হয় সেই সকলের বা সেই সকল দাম্পত্যের ছেলে পেলে সন্তান সন্তানি তারা অবৈধ বা আলাদু সেনা নওজিবিল্লা তারা কখনই হবে না বন্ধুগণ এরকম ডিমান্ড নেওয়া এরকম যৌতুক নেওয়া হারাম আর মনে রাখবেন লাস্ট যে কথাটি বলতে যাচ্ছে সেটা হল ওই সকল স্বামী যারা মহারানা ধারণ করে বা করে না কতবর বিবাহ করে বিবাহ করার পর যখন মহারানা দেয় না যদি সে মহারানা না দেয়া মারা যায় তাহলে স্ত্রী কেয়ামতের দিনে এই হক আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালার কাছে দাবি করবে। বা করার দাবি করার সে স্বাধীনতা রাখেন আল্লাহ রাপুর আলম কেমতের দিনে এই মহারানা যতখানি যত পরিমাণ করা হয়েছে দেওয়া হয়নি এর যতটা হক প্রাপ্য হতে পারে কেয়ামতের মাঠে সেই স্বামীর কাছ থেকে নিয়ে স্ত্রীকে দিয়ে দিবেন এখানে কিছু মানুষ বুদ্ধি কাটায় যে মহারানা তো নির্ধারণ করেছি দিব বোর্ডে যখন মরণের সময় হয়েছে তখন বলছে আমাকে ক্ষমা করে দেবে মরণের সময় ক্ষমা চায় এখানে একটা আরো বড় বিষয় যে ক্ষমা কোনো মাল সম্পদের ক্ষমা বা কোনো ভুলভ্রান্তের ক্ষমা বিষয়টা ইসলামের খুব স্পর্শকাতর মনে রাখবেন যদি আপনি হাঁ করেন তো হ্যাঁ খালাস একবার যদি আপনি হাঁ করে দেন যে আমি ক্ষমা করে দিলাম তো ক্ষমা হয়ে যায়। এর চাইতে বড় বড় মানে কোন জিনিস কোন সিদ্ধান্ত চট করেই সমাধান হয়ে যায় এর মত এর মতো মনে হয় অন্য বিষয়ে নেই তাই কোনো বিষয়ে যদি আপনি কাউকে ক্ষমা করেন ক্ষমা হয়ে যান তাই কোন মহিলা যদি ক্ষমা করে দেয় স্বামীর ভালোবাসায় আর স্বামীর দুঃখ দেখে আর উরণের সময় তাহলে তো ক্ষমা তো হয়ে যায় কিন্তু এই সময় এরকম ক্ষমা চাওয়াটা কি ধরনের ব্যবহার এই সময় ক্ষমা চাওয়াটা তার কি কি জিনিস প্রমাণ করে যে সে আসলে মোহরানা দেওয়ার জন্য মহরানা নির্ধারণ করেনি বরং তাকে ধা দেওয়ার জন্য করেছে এখানে আরেকটি জিনিস সতর্ক থাকা দরকার যে মহারণা নির্ধারণ করছে আমাদের দেশে সমাজ মহারানা নির্ধারণ করছে কে সমাজ সেখানে এক অপরের সমাজের যে সকল লোক মাতব্বর বসে থাকে তারা মহারানা নির্ধারণ করছে হাদিসের পরিভাষায় ফোকার পরিভাষায় কি দেখলেন যে স্বামী স্ত্রী যেটাতে সম্মতি জানাবে সেটাই কি হবে মহারানা হিসাবে নির্ধারিত হবে যদি স্ত্রী সমাধান না দিতে চায় সে যদি বলে যে না আমি কিছু বলবো না আমার বাবা যেটা বলবে আমার অমুক অলি গার্জিয়ান যেটা বলবে সেটাই আমার কথা তাহলে সে করতে পারে কিন্তু আজ দেখা সমাজের মানুষ আগে এসে বসে থাকছে যে এখানে দুই লাখ চার লাখ আর একটা সমস্যা করে মহারানা নির্ধারণ করো কারণ যখন বেটা তালাক দিবে যদি তারাক দিতে চায় যে তালাক দিতে না পারে কারণ এত টাকা তখন তাকে দিতে হবে তাহলে এই সকল বিয়েতে কিভাবে মানুষের মোহব্বত হতে পারে আর কিভাবে সেখানে বরকত হতে পারে যেখানে বিবাহের পূর্বেই একটা এমন মানে কোন সময় যখন ডিমান্ড যৌতুকের কথা আসছে তখন মেয়ের মনটা আগে থেকে খারাপ হবে মেয়ের পরিবারের মন খারাপ হবে একজন শ্বশুর সে কিভাবে তার জামাইকে ভালোভাবে ভালোবাসতে পারে একজন শাশুড়ি তার জামাইকে কিভাবে ভালোবাসতে পারে যেই জামাই তাদের কাছ থেকে মানে তাদের উপার্জন করার যাবতীয় সম্পদ এবং তার চেয়ে চেয়েও অতিরিক্ত ডিমান্ড বা যৌতুক নিয়েছে আর অনুরূপ একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে ভালো মনে এবং ভালো মহব্বতে দেখতে পারে যখন তার উপর এতগুলা মহারানা চাপিয়ে দেওয়া হয়েছে যে সে দিতে পারে না সেজন্য উভয় দিকে চরম চরম পদ্ধতি চলছে আর মানুষ আর সমাজের মানুষ ইসলামের বিধানের তোয়াক্কা না করে নিজে সকল নিয়ম পদ্ধতি বেড়ে দিচ্ছে আল্লাহ রাবুল আলমের কাছে দয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের এই পবিত্র বিধানকে বুঝার ও মানার তৌফিক দান প্রত্যেক স্বামী যেন তার স্ত্রীকে মহারানা আবশ্যিকভাবে দিয়ে থাকে যারা দেয়নি তারা যেন ইনকাম করে যেমন করে হোক সেই হক তাদেরকে দিয়ে দেয় এটা এমনই একটা হক যেমন আপনি কারো কাছ থেকে কোনো জিনিস ঋণ নিয়েছেন কোনো অর্থ করে নিয়েছেন যেমন তাকে ফিরিয়ে দেওয়া আপনার উপর জরুরি তেমন স্ত্রীর মহারানা নির্ধারণ করার পর তাকে ফিরিয়ে দেওয়া জরুরি যদি নির্ধারিত না থাকে তাহলে সেই মেয়ের বা সেই মহিলার সমপরিমাণ মান ও গুণের সমপরিমাণ পরিমাণ ও মহিলার অনুরূপ তার জন্য মরানা নির্ধারিত করতে হবে আল্লাহ তুমি আমাদের দিনের এই বিধান জানা ও মানা তাবিতে আলিয়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ